بسم الله الرحمن الرحيم وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَى إِلَى اللَّهِ وعمل صالحاً, وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ওয়ালা আলহি ওয়াসি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা তাফসিরুল কোরআন ডট থেকে পবিত্র মাহেরমাদানে আপনাদের স্বাগত জানাচ্ছি মাহেরমাদানের সাথে সম্পৃক্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করে থাকি একমাত্র খালেজভাবে দিনের উদ্দেশ্যেই আমরা যাতে মাহেরমাদানের গুরুত্বপূর্ণ আমলগুলোকে सुन्नार भे तवहीदर भित आल्ला रसुलर अमलर साथ मिलिए जबादर करते ही अपन यचेष्टी आपनारा शुद्ध दवा कर जाते कुरान सुन्ना खालसिदीन अपन सामने तुले धरते परि एवं मुस्लिम उम्माह जे सही कुरान सुन्नार सठी अमलटी करते সেই তাওফিক যাতে আল্লাপাক আমাদের সবাইকে দেন আমিন সম্মানিত আমা আজকের এই পর্বে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হল আহমিয়াত পবিত্র মাহে রমাদানের গুরুত্বপূর্ণ একটি খাসায়েস গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই মাসে লাইলাতুল কদর রেখেছেন রমাদান মাসকে আল্লাপাক সম্মানিত করেছেন ফজিলতময় করেছেন কয়েকটি কারণে একটি কারণ হলাদান করেছেন আল্লাপাক এই মাসে কুতিবা আলাই কুম সিয়াম আল্লাপাক এই মাহের মাদান সিয়ামকে ফরস করেছেন এই সিয়ামের কারণেও মাহেরমাদানের এত গুরুত্ব এরপরে মাহের মাদানের এত গুরুত্ব হওয়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল লাইলাত কদর টা এমন এক রজনী যে রজনী হাজার মাসেরছে যুগ যুগ ধরে বছরকে বছর যুগকে যুগ এরকম दीर्घ समय दुनिया मानूष लाइल पाए सम्मानित लाइल कदर मत एक गुरुतपूर्ण रत आल्लाके खास कर दिए सम्मानित भाई बनरा गुरुत्व अदिक हारे दिए जाते रत के यथाथ मूल्यायन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 এই রজনীতে আল্লাহ আল্লাহের ফেরস্তারা দুনিয়াতে অবতীর্ণ হন এবং এই রজনীতে আমার দুনিয়া প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম নাজিল করে থাকেন এই রজনীতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া কবুল হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লা আয়সারাদি আল্লাহ রাহাকে শিক্ষা দিয়েছেন আয়সা যখন তুমি লাইল কদর পাবে তখন তুমি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহা আফুগুন তু হেব্বুল আফু আফা হে আল্লাহ আপনি তো মহা ক্ষমাশীল আপনি তো ক্ষমাকে অনেক বেশি পছন্দ করেন আল্লাহ আমাকে আমি গুণাগারকে আল্লাহ আপনি মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন লাইলে কদরের রজনীতে আমরা যদি দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে এইভাবে কাকুতি মিনতি করে দোয়া করতে পারি তবে খেয়াল রাখতে হবে এই দোয়া একাকি এই দোয়া জামাতবদ্ধভাবে সমষ্টিগতভাবে দোয়া নয় আল্লাহ রসুল সাহাবিদিরকে নিয়ে এই রাত্রে সমষ্টিগতভাবে মুনাজাত করে দোয়া করেন নাই আপনি নির্জনে একাকি ঘরের মধ্যে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 এবং কেয়াম করে করে রাত অতিবাহিত করে দেন সম্মানিত দর্শক শ্রোতা লাইলতল কদরের রজনীতে আমরা দেখা যায় ভালো ভালো খাবার খেয়ে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 কোরআন যদি আমরা শক্ত করে ধরতে পারি তা আমরা পুরা জাতি হয়ে যাব বরকতময় এজন্য আল্লাপাক বলছেন ওয়ালাউ আদি জমিনবাসী যদি কোরআনকে ধরে তা কীতির উপরে চলে তাহলে আল্লাপাক আসমান এবং জমিনের বরকতের সকল দরজা আল্লাপাক খুলে দিবেন সম্মানিত বায়ু বোনেরা লাইল কদর সম্পর্কে আমরা সেই গুরুত্বর দিকে লক্ষ্য রাখে আমরা লাইলতুল কদরে বেশি বেশি ক্যাম দোয়া এবাদত বন্দি করার চেষ্টা করি আল্লাহাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামাইকুমুল্লা